আবদুল্লাহ ইবনু উমর আদিলাহ তালাহতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবী সাল্লাহু আলাইসাল্লাম এর নিকট এসে জিহাদে যাবার অনুমতি প্রার্থনা করলো। তখন তিনি বললেন তোমার পিতামাতা জীবিত আছেন কি সে বল হাঁ নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন তবে তাদের খিদমতের চেষ্টা করো